যখন কে আমাদের ঘটনা ঘটবে যার বাস্তবতায় কোনো সংশয় নেই এটা নিচু করে দেবে সমুন্নত করে দেবে যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা ভেঙেচুর মার হয়ে যাবে অতপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধুলিকণা এবং তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে যারা ডান দিকে কত ভাগ্যবান তারা এবং যারা বাম দিকে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 পান পাত্র কুজা ও খাঁটি সুরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে যা পান করলে তাদের শিরোপীড়া হবে না এবং বিকারগ্রস্ত হবে না আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচি মতো পাখির মাংস নিয়ে কথায় থাকবে আয়তনায়না হুরগণ আবরণে রক্ষিত মতির ন্যায় তারা যা কিছু করত তার পুরস্কার শুরু ता कथाय अबानर और खराब कथा सुनबा कलाम सालाम, सालाम। जरा रान दिखे थक कत भाग्यवान ता थे काटा विहीन बदरीजर वृक्षे कादी कालाय दीर्घ छाय प्रवाहित पानी प्रचुर फल मोले जावार नये निषिद्ध नये আর থাকবে সমুন্নত শয্যায় আমি জান্নাতি বিশেষ রূপে সৃষ্টি করেছি অতপর তাদেরকে করেছি চিরকুমারী কামিনী সমবয়স্ক ডান দিকের লোকদের জন্য তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে এবং একদল পরবর্তীদের মধ্য থেকে বাম পার্শ্বস্ত লোক কত না হতভাগ্য তারা তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায় আয় যা শীতল নয় এবং আরামদায়ক নয় তারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল তারা সদা সর্বদা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকত তারা বলতো আমরা যখন মোড়ে অস্থি ও মৃত্যিকায় পরিণত হয়ে যাব তখনও কি পুনরুত্থিত হব এবং আমাদের পূর্বপুরুষগণ বলুন পূর্ববর্তীয় ও সবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে অতঃপর হে পথভ্রষ্ট মিথ্যারোপকারীগণ তোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক মৃক্ষ থেকে অতপর তা দ্বারা উদর পূর্ণ করবে অতপর তার উপর পান করবে উত্তপ্ত পানি পান করবে বিবাহিত উটেন ন্যায়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 এবং তোমাদেরকে এমন করে দেই যা তোমরা জানো না তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে তবে তোমরা অনুধাবন করো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা তাকে উৎপন্ন করো না আমি উৎপন্নকারী আমি ইচ্ছা করলে তাকে খড়কোটা করে দিতে পারি অতপর হয়ে যাবে তোমরা বিস্ময় আবিষ্ট বলবে আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম বরং আমরা আমি বর্ষণ করি আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি অতপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো সে সম্পর্কে ভেবে দেখেছ কি তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ না আমি সৃষ্টি করেছি আমি সেই বৃক্ষকে করেছি ঘোষণা করুন অতএব আমি তারকার অস্তাচলের কসম খাচ্ছি নিশ্চয় এটা এক মহা কসম যদি তোমরা জানতে নিশ্চয় এটা সম্মানিত কোরআন যা আছে এক গোপন কিতাবে যারা পাক কবিত্র তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য প্রদর্শন করবে এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে অতপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় এবং তোমরা তাকিয়ে থাকো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 তোমার জন্য ডান পার্শ্বস্থদের পক্ষ থেকে সালাম আর যদি সে পথভ্রষ্ট মিথ্যা আরোপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে এটা ধ্রুব সত্য অতএব আপনি আপনার মহান পালন কর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন